محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله والسلام على من لا نبي पीटिवी बांगलार सुप्रिय दर्शक श्रोता जरा नियमित आयोजन उपभोग पृथिविर विभिन्न अवस्थान प्रचार माध्यम सामने इतिम्य निजे अवस्थान सुनिश्चित कर सकें जाना चीरा आंतरिक सालाम और शुभेच्छा प्रिय दर्शक श्रोता हमारा आकिदा यलोके अनेकगुलो पर्व आपन सामने উপহার দিয়েছে এরই ধারাবাহিকতায় আজকে রাসুলুল্লাহ সাল্ল আলি হাসাল্লামের সন্না আমাদের জীবনে কি অমূল্য সম্পদ উপহার দিয়েছে আমাদের জীবনকে কীভাবে সুষমামণ্ডিত করেছে সেই আলোকেই আমরা আপনাদের সামনে কিছু পর্ব উপহার দিচ্ছিলাম আমরা বিগত পর্বেও নারী নীতি রসুল্লাহ সাল্ল আলিহসাল্লামের সন্ন্যার আলোকে কেমন ছিল সে ব্যাপারে আলোকপাত করেছি कभी नजरल भाषा बोलते हैं विश्व जा चिरकल्याण कर अर्धेक नारी अर्धेक नारी कथा एत द्रुत परिसम्ति टब और प्रसंग नहीं आसब ये ठीक नारी समाज सिचार मन करा तई और पर ही महीयी नारी যারা অর্ধেক ভূমিকা রেখেছে ইসলামের বিভিন্ন স্তরে দিক ও বিভাগে তাই কবি আবারও বলেছেন কে বলে নারী অবলা ভুল সবই ভুল শিগির ওই নাম বদলা আসুন এই নারীদের নিয়ে আমরা রসুলসাল আলি আসসালামের সন্ন্যার আলোকে তাদের অবস্থান এবং তাদের পজিশন কোথায় এটা আবারও একটি পর্বে আলোকপাত করার প্রয়াস ব্যক্ত করছি এবং এই মনজ্ঞ আলোচনায় যারা আজকে অংশগ্রহণ করছেন তাদের পরিচয় আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি এসেছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালামাই এবং এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আরো এসেছেন শেখ হাসান এবং রয়েছেন আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা পর্যায়ে প্রথমেই যাচ্ছি শেখ আকরামুজামানের কাছে জি আলহামদুলিল্লাহ ওসলা রাস আলহি ও সাহবহি ও আলহামদুলিল্লাহ নারী নীতি সম্পর্কে অত্যন্ত গঠনমূলক আলোচনা আমরা শুনে আসছিলাম তো ভাই হাসান জামিল সাহেব যে কথাটা বলছিলেন যে নারীদেরকে যে মিরাসের ক্ষেত্রে পিতামাতার যে সম্পদ সম্পদের ক্ষেত্রে যে ভাগ দিয়েছে তাতে নাকি ঠকিয়েছে তারা একটা এরকম ধোয়া তুলে থাকে এভাবে বিভ্রান্ত করে থাকে আলহামদুলিল্লাহ উনি সেই পর্বে খুব সুন্দর করে যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন এই খরচের বিষয়টা আল্লাহ তো বড় কতলা কিন্তু ওই যুক্তিটাই আর রিজালন এটা আল্লাহ তবরকতলার সাথে কিন্তু বিদ্রোহ করা হয় আল্লাহ তবরকতলার বিপক্ষ হিসেবে দাঁড়ানো হয় এই নারী নীতি যারা নারী নীতিকে কেন্দ্র করে ইসলামের যে ইসলামের বিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা মূলত আল্লাহর বিপক্ষ পার্টি আল্লাহ যেখানে বলছেন পুরুষদেরকে আল্লাহ তবরকতলা কর্তৃত্ব দান করেছেন মহিলাদের প্রতি আদম আলা এটা আল্লাহ তবরকতলার দেয়া একটা প্রাধান্য পাওয়ার একটা নীতি এই জন্য যে আল্লাহ তো বরকতলা একজনকে আরেকজনের প্রতি ফজিলত বা প্রাধান্য দিয়েছেন দিয়েছেন এটা যদি আমরা এখানে যদি প্রশ্ন তুলি তাহলে আল্লাহ তো বরকতালের বিরুদ্ধেই দাঁড়ানো হলো তারপরে আল্লাহ বলছেন আনফাকু এবং তারা যেহেতু খরচ করে এই কারণে একটা মেয়েকে বিবাহ করতে হলে তাকে মোহর দিতে হয় তার এটা একটা বিষয় এটা তো আল্লাহ তো বড় কতাল আর বন্টন এটা এই জন্য বললাম এই আয়াতটা যারা মুসলিম নাম গ্রহণ করে আব্দুর রহমান আব্দুল করিম শফিকুল ইসলাম নুরুল ইসলাম নাম ধারণ করে এভাবে নারীনীতির নীতির দিয়ে ইস্যু তুলে যে এই কথাগুলো বলছে কার বিরুদ্ধে বলছে এটা জানানোর জন্য স্বয়ং আল্লাহ তো বড় কথা বিরুদ্ধে আপত্তি তার মানে এখানে তাদের ইসলাম আর থাকছেই না মুসলিম হিসেবে তার আর থাকার কোনো সুযোগই নাই যে আল্লাহর বিদ্রোহী দিয়েছে এই অধিকারটা এরপর অশেষ হয়ে গেছে বলছি আমরা এটা তো কমপ্লিট করেছি এটা দিয়ে ফেলেছি এখন আমার কাছে আরো সম্পদ আছে সে যদি দিতে চাই তো দেখ আল্লাহ তো বড় কথা বলেছেন যদি তোমরা কোনো নারীকে কেন্তার দিতে চাও মানে বিপুল সম্পদ দিতে চাও টাকা দিতে চাও দাও এটা তো ইসলাম তো অপশন রেখে দিয়েছে তে এখানে কোথায় অত্যন্ত যুক্তির আলোকে আল্লাহ তবরকতলা বলেছেন এবং বিবেক বুদ্ধি বিবেচনা নিয়ে যদি আমরা এটা বিচার করি তো অত্যন্ত ন্যায়সঙ্গত বিষয় আর এটা সম্পূর্ণ এটা বিভ্রান্তিমূলক একটা দাবি এবং যেই দাবি তোলার কারণে মহিলাদের যা সর্বনাশ করেছে তার একটা একটা এবং আমরা একটা তালিকা গ্রহণ করলাম তারপর আল্লাহ তো বড়ো কথা নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন আমি আর একটু বলছিলাম যে আয়েশা রদি আল্লাহ আনহার ঘরে ওয়াহি আসত জিবরিল আলহিসাম আয়েসার ঘরে ওয়াহি নিয়ে উপস্থিত হতো রসুল্লাহ সাল্লাম বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হল আল্লাহ আবু এরপরে কে তারপরে আল্লাহ রসুল সহ বলেন তার পিতা এইভাবে ইসলাম যেভাবে আগা গোড়া একবারে থেকে স্ত্রী হিসেবে মা হিসেবে বোন হিসেবে এই শব্দটা একটা বিভ্রান্তিকর শব্দ ইসলাম সরিয়া কিন্তু সমান অধিকারের পক্ষে না শরিয়া হচ্ছে এই জায়গায় হচ্ছে বিভ্রান্তিটা বিভ্রান্তি শতান যেভাবে ছড়াচ্ছে যে তুমি কম নিবা কেন কম বেশির বিষয় না শরীয় দেখে ন্যায্য কোনটা আপনি অফিসার একদম তিনি যে বেতন ভাতা পান একজন এই জায়গায় ন্যায্য অধিকার ইসলাম যেটা দিয়েছে ওটা না দিয়ে আমরা ওইখান থেকে মানুষের মনোযোগ সরিয়ে অন্য জায়গায় আনছি দেখুন আপনি ইসলাম দিয়েছেন অধিকার তার মোহর পুরা করতে হবে আজকে ওই সমস্ত নারীবাদীদেরকে উদ্দেশ্য করে বলি চেক করে দেখুন তাদের খোঁজখবর নিয়ে দেখুন বিয়ের সময় মোহর যা নির্ধারণ করেছে বলেছে নগদ উসুল স্বর্ণ গয়না দিয়েছে বিবিকে সাজি আনবে ওটাকে উসুল দেখিয়েছে আর না হয় বাকি যেটা আছে ক্ষমা চেয়ে নিয়েছে আপনি খুঁজ করে দেখুন আজকে সমাজের বহু জায়গায় নারীরা তার মোহর থেকে বঞ্চিত হচ্ছে ওইটা নিয়ে কারো মাথা ব্যথা নাই নারীরা মোহর থেকে বঞ্চিত হচ্ছে হচ্ছেই যৌতুকের যে অভিশাপ যে বাবা ওই মেয়েটাকে এত দিন পর্যন্ত লালন পালন করে একটা পর্যায়ে এত পরে স্বামীর হাতে তুলে দিল সেই বাবার উপর নতুন করে চাপ যেখানে দেওয়ার কথা স্বামীর মোহর দিবে যে উল্টা বাবার কাছ থেকে নতুন করে আরো যৌতুক মানে চাঁদা আর কি একরকম চিন্তায় করে ডাকাতি করে বাবার কাছ থেকে আনা হচ্ছে এটা হচ্ছে বিভ্রান্তি তারা না ভুলে যায় এটাই কথা আল্লাহ সমস্ত অধিকার দিয়েছেন তারা অধিকার কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে আপন ভালো পাগলেও বোঝে জি মানুষ এবছর ইসলাম গ্রহণ করেছে ব্রিটেনে সেখানে ষোলো হাজার হলো নারী আচ্ছা বলেন আপনারা যদি নারী সব অধিকার এত ভালোভাবে দিয়ে থাকেন আর ইসলাম কোনো অধিকার দেয় না তো আপনাদের নারীদের অবস্থা কেন আজকে নারী অধিকারের নামে দেখুন আগে সন্তান স্কুলে যাবে বাবা নিয়ে গেছে স্কুলে ভর্তি করতে হবে বাবা ভর্তি করেছেন পরীক্ষা হবে ফিস দিতে হবে করতে হবে সব এগুলি বাইরের দায়িত্বগুলি সব বাবার বাজার করতে হবে বাবার দায়িত্ব বাবা বাজার করে আনছেন তারপরে অসুখ হয়েছে হাসপাতালে নিতে হবে বাবার দায়িত্ব শ্রোতা আমরা প্রান্তে উপনীত হয়েছি সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সামনে আমাদের আলোচনার ধারাবাহিকতা উপস্থাপন করবো ইনশাল ততক্ষণ সঙ্গেই থাকুন যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে হয়ে অনুগত করল তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জন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 मध्यम पंथ अवलम्बन करेखम कानाते नहीं सहबिकन जिज्ञेस कर लें अल्लाह रसुल्लाहू अलहसल्लम তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নতে যেতে পারব না সেহি মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা ছ সংকলন করা হয়েছে অনন্য বিষয় যার কোনো তুলনা নেই যে বিষয়টি ওর আন বুঝার জন্য সহায়ক হবে এই সবগুলি হচ্ছে र्शक श्रोता आलोचना कर নারীর অধিকার বা নারী নীতি কেমন হবে আর এর প্রতি অকুণ্ঠ বিশ্বাস আমাদের পোষণ করতে হবে আকিদা সহি করতে হলে আর এটা বাস্তবায়নের জন্য আমাদের সর্বস্তরে সবাইকে সচেষ্ট হতে হবে আসুন আলোচনার ধারাবাহিকতায় ফিরে যাচ্ছি সে এক হচ্ছে কথা বলছিলাম জি আগে ও পুরুষদের যত দায় দায়িত্ব এগুলি সব পুরুষে করত। এখন নারীবাদীরা এমন ধোকা দিয়েছে নারীকে এখন বেচারি ঘরে রান্নাও রান্না হবে আবার তাকে বাজারও ধরতে হবে যেটা রানবে সেটা বাজার করতে হবে বাজার থেকে আবার রান্ধতেও হবে আবার সন্তান পেটেও নিতে হবে সন্তানের অসুখ হয়েছে নিজে হাসপাতালে নিতে হবে সন্তানের স্কুলে ভর্তি করতে হবে পরীক্ষা নিতে হবে ওখানে গিয়ে বসে থাকতে হবে সারাদিন আমরা দেখি তো তাহলে এই নারী আর পুরুষ নারীরা যখনই আল্লাহর বিধান থেকে বিচ্ছুত হয় এই বেসারীরা সর্বহারা হয়ে যায় পুরুষদের সাথে পাল্লা দিতে গিয়ে পুরুষ শুধু নারীর যৌবনটাকে সে ভোগ করার কুমত লবে যতদিন তার যৌবনটা আছে কিছু তাকে মূল্য দেবে যেদিন যৌবন শেষ সেদিন এক পয়সারও নারীরা মূল্য নাই। আপনারা দেখুন পৃথিবীর যত মিডিয়া আছে জি একটাও বৃদ্ধা মেয়ে বৃদ্ধা মেয়ে লোক কি মিডিয়া দেখায় কাদেরকে দেখায় মূল্য কাদের আপনারা পোস্টারে দেখুন উপামাটা রাস্তায় ছড়ে ফেলে দিয়েছে এই হলো যারা নারীবাদী নারী অধিকার দেওয়ার কথা বলেছেন বাস্তবসম্মত কথার জন্য আজকে গোটা পৃথিবীতে আপনি যদি দেখেন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে মেয়েরা কোথায় ইউরোপে তার মধ্যে সুইডেন হচ্ছে অন্যতম একটা রাষ্ট্র সেদিন এক জরিপ দেখলাম গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিচ্ছেদ স্বামী স্ত্রী সুইডেনে অশান্তির আগুন অশান্তির আগুন কিভাবে ঘরে জ্বলছে চিন্তা করেন এর কারণ কি কারণ একটাই যে শরীয় জামাকে বলেছিল নতুন ধানের কুটো এত কাজ তবু হাসি ধরে না কো মুখে ফুল ফুটো ফুটো এই যে এই চিত্রগুলো কোথায় আজকে দেখুন বিশেষ করে সেই প্রতিবেদনে আমি দেখলাম যে বিশ্বের সবচেয়ে যেই দেশে বেশি ধর্ষণ নারী ধর্ষণ ঘটছে সেই দেশটি হচ্ছে আমেরিকা এই তো যেখানে দিয়েছে যেখানে তিনি সময় নাইট ক্লাবে বেড়াতেন উনি নিজেই বলেছেন নাইট ক্লাবে ডিসকো ক্লাবে কত পার্টিতে যোগ দিয়ে দিয়ে মনে করতাম যে এগুলি বুঝে জীবন কিন্তু একসময় আল্লাহ ওনাকে ইসলাম কবুলের তোফিক দিয়েছেন লরেন বুথ এখন মুসলিমা মুসলিম হওয়ার পরে উনি ওনার অনুভূতি ব্যক্ত করছেন যে কত ক্লাবে ঘুরেছি কত সঙ্গী কত সাথীর সাথে থেকেছি কিন্তু কেউ তো অধিকার দেয়নি আমাকে আমাকে মর্যাদা আমার নারীত্বের কোনো সম্মান মূল্যায়ন মর্যাদা কেউই আমাকে দেয়নি শুধু ভোগের জন্য এসেছে আজকে যখন আমি মুসলিম হয়েছি আজকে আমি একজন মানবী আমার একটা সম্মান আছে ব্যক্তিত্ব আছে আমার একটা জীবন আছে আজকে আমি বুঝি উনি বলছেন দুলা টনি ব্লেয়ার তুমিও ইসলাম কবুল করো ইসলাম সারা শান্তি নেই পারিবারিক জীবনে লিখেছেন ঘটনা নারীদেরকে সর্বহারা করার এই যে সর্বনাশা প্রতারণা তিনি লিখেছেন যে আমি জার্মানিতে আমি গিয়েছিলাম একটা বিল্ডিং ভাড়ার জন্য আমি আমার প্রয়োজনে গিয়েছিলাম তো আমি অপেক্ষা আছি বাড়ির মালিকের সাথে কথা বলবো ওই সময় একটা তরুণী মেয়ে ওই বাড়িতে ঢুকলো বেশ কিছুক্ষণ পরে ওই তরুণী এটা চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে আমার মনে একটা প্রশ্ন জাগলো ব্যাপারটা কি তো পরে আমি খোঁজ নিলাম খোঁজ নেয়ার পরে আমাকে বলল যে এই বাড়ির মালিকের কন্যা এই মেয়েটা এই বাড়িরই মালিকের না। তো সে এখন তার তরুণী বয়সে সে এসছে তার আর এই বাড়িতে থাকার অধিকার নাই তার বাপ তাকে বের করে দিয়েছে আহা তার বাবা তাকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে এখন সে মেয়ে কি করবে সে বাপের কাছে আসছে আজকে বাবা এখানে একটা রুম আমাকে ভাড়া দাও আমি এত টাকা দেব তোমাকে তো যত টাকার আমি তো অন্য লোককে দিলে আমি ৩০ পয়সা বেশি পাবো তুমি ৩০ পয়সা দিতে পারবা না তোমাকে ভাড়া দেয়া সম্ভব না এই হলো নারী অধিকার সি তো জানা আজকে আমাদেরকে অধিকার শিখায় আমি তো কোন ভাষা পাইনা প্রাপ্তা হওয়া এবং অন্যের হাতে হলো বাবার দায়ী কথা আসলে আল্লাহ সৃষ্টি কত দিক দিয়েও পুরুষদেরকে তাদের চেয়ে তুলনামূলক সক্ষম করেছেন বিভিন্ন কাজে রুজি রোজগারে মেয়েদের তুলনামূলক সেটি দুর্বলেই স্বাভাবিক কিন্তু এই একজন মেয়ে বাবাক তাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত অন্যের কাছে সুপর্দ করা পর্যন্ত অন্যের কাছে যখন স্বামীর কাছে যাবে তখন স্বামীর দায়িত্ব এই মেয়েকে দেখাশোনা করা স্ত্রী হিসাবে হতে পারে স্বামী তিনি বিদায় নিয়ে চলে গেছেন পৃথিবীতে এখন এই মেয়ে বিধবা দেখুন আল্লাহ আখবর মেয়ে বিবাহের পূর্বে তার বাবার দায়িত্ব ছিল বিয়ের পরে স্বামীর যদি এই মেয়ে কখনো বিধবা হয়ে যায় যেখানে আমরা জানি হিন্দু ধর্মের নিয়ম হলো বিধবা হয়ে গেলে স্বামীর সাথে তাকে আগুনে পুড়ে ফেলতে হবে কিন্তু ইসলাম সেখানে বলেছেন আল্লাহ রসুল সাল্লা সুন্নার অধিকার ইসলাম আল্লাহ রসুল সাল্লা নারী নীতি কি দিলেন আল্লাহ রসুল সাল্লা বললেন আসা সেই মর্যাদা সে এখানে লাভ করবে এই বিধবা অসহায় মেয়েকে গোটা মুসলিম সমাজকে দায়িত্ব দেওয়া হলো ইসলামিক ইসলামিক আইনে একজন মানুষ একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে হত্যা করতে আসে তখন দুইজনে ভালো মুসলিম সন্তানের মধ্যে যে আমাকে খুন করতে আমি তোমাকে হত্যা করতে হাত ভরাবো না এখানে বলেছে সে তোমাকে মারুক তুমি চেষ্টা করবা করি যদি চেষ্টা করে তুমি না পারো তোমার খুনের পাপ নিয়ে এসে যাক তবু তুমি খুনি হইও না জীবন বাঁচাবার ক্ষেত্রে বলেছে এটা না বাঁচালে বলেছে নিজের ইজ্জত নারীরা আমাদের ইজ্জত আমাদের মায়েরা আমাদের ইজ্জত এই ইজ্জত রক্ষা করার জন্য কেউ জীবন দেয় তাহলে শহীদ তার জীবনের ছ মূল্যবান হলো আমরা ওদেরকে ঘরের ভিতরে কত যত্ন সযত্নে রানী বানিয়ে রেখেছিলাম আজকে লেবার বানিয়ে দিয়েছে রাস্তার লেবার পিছের পিজ যখন পোড়ায় রাস্তা যখন পিচ দেয় ধোয় যখন পুরুষ পারে না সেই কালো ধোয়ার ভিতরে শব্দ একসময় যখন মুসলিম সমাজ এটা বলা হত কেন বলা হত বেগম শব্দটা মানে গম মানে টেনশন কোন জীবন যিনি পার করবেন তিনি হচ্ছেন বেগম বেগম আর এখন তো বেগম স্বামী পরিত্যক্তা রাস্তায় পরে থাকে তিনি সব অধিকার কেটে নিব তোমার तो यू सम्पर्क दर्शक श्रोता फलाफल हिसाब से तथा कथित नारीबादी नारी स्वाधीनतार नामे नारिकार आदायर नामे नारी नीतर नामे।, नामे आज के नारे नियम कानून संस्कार नामे जो समस्त धोआा तुलगल्ही हे धोका प्रतारणा भरपूर सरवहारा कर सरकार नारी के सर्वशांत सरबहारा एवं एकेबारे रिक्ता करार एक अप्रयाबर इसलम नारी के महिर्ष रूपे जे गौरव हिमाग्री शिके उपबेशन करिएखाना छिटके ना पड़ी ते आसुण এক্ষেত্রে প্রিয় নবী মোহাম্মদ রসিমুল্লাহ আলী সাল্লামের সুন্নার আলোকে নারীদের যে প্রাপ্যতা সেটা আমরা গ্রহণ করি এবং তার আলোকেই নারী সমাজকে আমরা গড়ে তুলি তাহলেই আমরা সত্যিকার অর্থে নারী স্বাধীনতা বা নারী অধিকার ফিরিয়ে আনতে পারবো সমাজে মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং সুসংহত আকিদা বিশ্বাস ধারণ করার তোফিক দানুম রাত محمد رسول الله محمد رسول الله ارجو انت الرحيم يا الله انت الكريم منك انت العليم يا الله عليكم ورحمه الله وبركاته আপনারা দেখছেন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 डायल कर डर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नेशे पीजी बांगल